আসসালামুকুম রাহিমানিমাহিক সমস্ত আমাদের তফসির হবে সুরায় আহজাবের আয়াত নম্বর চুয়ান্ন থেকে আল্লাহ আকে মানব জাতির অন্তর সম্পর্কে সম্যজ্ঞানী সে অন্তরের কথা প্রকাশ করুক অথবা গোপনে রাখুক যা প্রকাশ্য আর যা অপ্রকাশ্য সব কিছুই আল্লা সমানভাবে জানেন এই ইমান এই বিশ্বাস যত মজবুত মানুষের হবে তত বেশি সুন্দর জীবন গঠন করতে পারবে সৎ জীবন যাপন করতে পারবে আল্লাহ পাকে সৎ করেছে ইন্তু দুঃসায়ান আউ তু ফুহ তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো আও তুক্ষুহ অথবা গোপন করো হাইন আল্লাহকে আনা বে করলে সইন আলীমা জেনে রাখো যে আল্লাপাক সব কিছু সম্পর্কে সম্যজ্ঞানী আর এখানে যে আলোচনাগুলি চলছে বিবাহ সাদী এই সম্পর্কেও এই বিষয়গুলি বলতে পারেন যে যদি কেউ কথা ভিতরে লুকিয়ে রাখে তবুও আল্লাহ জানবেন এই গোপন প্রেম হোক অথবা প্রকাশ্য হোক ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক আল্লাপাক সব কিছুই জানছেন আল্লাহাক তারপরে এই আয়াতে একটি সংশয়ের জবাব দেওয়া হয়েছে আগে যে আল্লাহাক রব্বুল আলমিন এর পূর্বে যে এই বিধানটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে পরপুরুষ সামনা মহিলাদের সামনে আসবে না কোনো কিছু যদি চাইতে হয় তো ফার্স্ট আলোহন আমি যা হেজা আড়াল থেকে চাইবে আর মহিলাদেরকে আল্লাহ ফাকর্ব আলমিন পর্দাও করতে বলেছেন যে আয়াত আমাদের আসছে এই সুরাতেও রয়েছে আর সুরের নূরেও রয়েছে তো তখন একটা প্রশ্ন জাগল যে তাহলে কি মহিলা বাপের সামনে যেতে পারবে না নিজের ভাইয়ের সামনে যেতে পারবে না ছেলের সামনে যেতে পারবে না সাবালোক শ্বশুরের সামনে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি এইসব প্রশ্নগুলি জাগলো যারা আপন জন নিকট আত্মীয় এইরকম কিছু পুরুষ আছে অন্য মহিলার সামনে মহিলারা খুলে থাকে আল্লাহাক এখানে স্পষ্ট করে দিলেন এই বিধানটিকে লাজ আলাইহিনা ফি আবাহিনা নারী জাতিদের জন্য কোন গোনা নেই তাদের বাপ দাদা নানা সম্পর্কে বাবার সামনে দাদার সামনে নানার সামনে তাদের ওপরের কেউ যদি থাকে বেঁচে তাদের সামনে শরীরের কিছু অঙ্গ খুলতে কোন অসুবিধা নেই যেগুলি বললাম ওয়ালা আপনায়হীন না আর নারীদের ছেলেদের ক্ষেত্রেও সাবালো কে ছেলেরা অসুবিধা নেই মাথার চুল ছেলেদের সামনে খুলবে ওলা একুয়ানহীন ভাইদের সামনে ভাইদের ক্ষেত্রে ওয়ালা আপনা একহীন না আর ভ্রাতুস পুত্রদের ক্ষেত্রে ভাইয়ের ছেলেরা তাদের ক্ষেত্রে ওয়ালা আপনায় আখাওয়াতহীন না বোনের ছেলেদের ক্ষেত্রে ওয়ালা নেশা আর নিজেদের মহিলাদের ক্ষেত্রে নেশাহীন তাদের মহিলাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এখান থেকে অনেক গন বরং এটি সঠিক যে তারা শুধু যারা ইমানদার ধার্মিক সৎ চরিত্রবতী যারা ভালো চরিত্রের অধিকারীণী মহিলা তাদের সামনে শরীরের ওই অঙ্গগুলি খুলবে যারা অসৎ চরিত্রের মহিলা যারা আল্লা পরকালকে বিশ্বাস করে না ভয় করে না তাদের সামনে মাথার চুল খুলবে না হাঁটু পর্যন্ত খুলবে না হাতের এই অংশগুলি খুলবে না চেহারা পর্যন্ত তাদের সামনে ঢাকার চেষ্টা করবে কারণ দেখে নেবে দেখার পরে অসৎ মহিলারা অন্তর তাদের খারাপ আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সুতরাং পরকাল সম্পর্কে চিন্তাশীল নয় যে জবাব দিতে হবে গিয়ে স্বামীর সামনে ভাইয়ের সামনে বয়ফ্রেন্ড আছে তার সামনে বলবে জানো জানো অমুকের মেয়ে অত্যন্ত সুন্দরী মেয়ে চুল দেখলাম লোকদের কিছু অংশ খুলবে যেটা মাহারামদের সামনে খোলা যেতে পারে আল্লাহ এখানে আপন চাচা আপন মামার কথা উল্লেখ করেননি কিন্তু সেই হাদিস দ্বারা তা প্রমাণিত এই আপন মামা চাচা তো মামা নাই আপন মামার সামনে আর আপন চাচা চাষতো চাচা নাই আপন চাচা মানে আপন চাচা বা বইমাত্রীয় বইপিত্রীয় চাচা মামা মানে আপন মামা বইমাতৃ বইপিত্রীয় এই মামারা এরাও মাহারাম ওলা মা মালাগাতমানো হন না আর যে সব দাস দাসীরা তাদের অধীনস্থ তাদের মালিকানা ভুক্ত তাদের সামনেও পর্দা ফরজ নাই চেহারা খুলতে পারে হাত খুলতে পারে মহিলাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই কিন্তু পুরুষদের ক্ষেত্রে অল মা একে আমরা ফোকা একে আমরা বলেছেন যে যখন দাস কীর্তাস বাড়ির চাকররা নয় কিন্তু স্বাধীন চাকর আজকালকার যেসব চাকর কাজের ছেলে বাড়ি তাদেরকে দেখে পর্দা করতে হবে তাদের সামনে পর্দা করতে হবে কিন্তু কীর্তদাস যে যদি কোনো মহিলার থাকে তাহলে সেই ক্ষেত্রে পর্দা নেই বরং মহারামের মতো তাদের সামনেও চেহারা খুলে বা হাতের কিছু অংশ খুলে আসতে পারবে অত্তাহীন আল্লাহ তার সাথে সাথে আল্লাহকে ভয় করতে থাক এত টাইট কাপড় পরবে না আকর্ষণীয় লেবাস পোশাক পরবে না যে ছেলেদের সামনে বাবার সামনে চাচার সামনে মামার সামনে সেগুলি কারণ হইতে পারে। জন্য আল্লাহকে ভয় করতে থাকবে এমন ভঙ্গিমাই কথা বলবে না যে মামা চাচাও ফিতনায় পড়তে পারে আজকালকার যে টাইট পোশাক আর অসম্পূর্ণ পোশাক এসবে অনেক সময় ফিতনার কারণ আপন জন্য জন্য আল্লাহকে ভয় করতে থাকো ইন্নআলা কানালাকুল্লসইন শাহীদা নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল সবকিছু প্রত্যক্ষ করেন ইন আল্লাহ আলীনআসল আলিমু তসলিমাহ প্রসঙ্গ বদলে গেল এখন আল্লাহ ফকরবুল্লা আলমিন রাসুল উস্লামের উপর সলাৎ এবং সালাম পেশ করার বিধান সম্পর্কে মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ পাক তার নবীর প্রতি রহমত বর্ষণ করে অল আর তার ফেরিস্তারা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে তার প্রতি তোমরা সলাৎ পেশ রহমতের তোমরা দোয়া করো ও তাসলিমা আর যথাযথ সুন্দরভাবে তোমরা সালাম পেশ করো রসুল্লাহ সাল্লা সাল্লামের শানে সালাত এবং সালাম এটি হচ্ছে এবাদত আর যে কোনো এবাদতের পন্থা অস্পষ্ট রাসুল্লা সালাম ছেড়ে দেননি শিখিয়ে দিয়েছেন সুতরাং সালাত সালাম কেমন করে পেশ করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন নিজের পক্ষ থেকে রচনা করবেন যে আমরা সালাম পেশ করব নবীর ওপর সুতরাং দাঁড়িয়ে যাবো সারিবদ্ধ হয়ে ওয়াজ মাহফিলে ক্যাম করবো আর কেয়াম করে বলো এটা ইসলামে নেয় কারণ এটা রাসুল্লাহ শেখাননি আল্লাহ হুম আল্লাহ শুরু করে দিলে হে মেহরুল্লাহ মুন্সির দুরুদ আর সুর ধরে জলসাওয়াজ মাহফিলের দুরুদ এটা ইসলামের নেই সম্মিলিত নেই সাল্লাহ সালাম এবাদত সুতরাং এর তরিকা পন্থা সুন্দরভাবে রাসুল্লাহ সাল্লাম পৌঁছে দিয়েছেন আকমালতুল্লাহম দিন আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছেন অসম্পূর্ণ নেই যে মুল্লারা আবিষ্কার করবে নবী করিমুল সালাইসাল্লাম সহি বুখারির হাদিস রয়েছে এই জন্য সাহাবারা বলেন ইয়ার রসুল জেনে কাইফানি যে কেমন করে সালাম পেশ করব আপনার উপর আপনি জানিয়ে দিয়েছেন আত্মহেতের মাধ্যমে আত্মাহ তার আগে তার মানে আত্মেন তাহলে সালাম কেমন করে পেশ করতে হবে শিখে ফেলেছি ফাকাইফান এখন সালাদ কেমন করে পেশ করব তখন রসুল্লাহাম শিখিয়ে দিলেন তোমরা বলো আল্লাহ আলহ মোহাম্মদ ওয়া আল্লাহ আল্লাহ মোহাম্মদ কামাসল্লাহআলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ আর কোন কোন ক্ষেত্রে সালাত সালাম পেশ করতে হবে তাও রসুল উল্লা সব শিখিয়ে দিয়েছেন সবচাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং সবচাইতে ভালো ক্ষেত্র যেখানে ফরজ রকুন নামাজের অধিকাংশ আমাদের নিকট সেটা হচ্ছে নামাজের বৈঠকে আত্মা আত্মা শাহুদের পরে এই দুরুদ ইব্রাহিমী আল্লাহ সাল্ল্লা আল মোহাম্মদ ইন্নাক হামিদুম মজিদ পর্যন্ত বলবেন আপনি তারপরে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখনই নবীর নাম শুনবেন বলবেন সাল্লাহ আলি হসাল্লাম যখনই নবীর নাম লিখবেন আপনি তখন সাল্লাহ আলী সাল্লাম লিখবেন শুধু সয়া লিখে রেখে দিবেন না শুধু দয়া লিখে রেখে দিবেন না বরং পূর্ণ লিখবেন যেমন সালাহে সালহীন মহাদিসিনে কেরাম অভাবের যুগে কালির অভাব কাগজের অভাব প্রত্যেকটি হাদিসের সাথে তাদের পাণ্ডুলিপিতে পর্যন্ত আজকালকার ছাপা কে শুধু নাই পাণ্ডুলিপি তো কালা রসুল্লাহ সাল্ল্লা সালাতের ক্ষেত্র নবীর ওপর দুরুত কোন কোন ক্ষেত্রে পেশ করবেন নামাজের মধ্যে আত্মাহাতের পরে সালাম ফিরার আগেখানে এটা একটা ক্ষেত্র যা আল্লাহ পাক ফরজ করেছেন আর একটি ক্ষেত্রে যখন নবীর নাম শুনবেন মজলিসে কমপক্ষে একবার ফরজ আর প্রত্যেকবার যতবার নবীর নাম শুনবেন যতবার নবীর নাম লিখবেন সাল্লাহ আলি সাল্লাম পূর্ণ লিখা পূর্ণ বলা এটা হচ্ছে সন্ন্যতা মহাদেশে নাকেরামরা তাদের পাণ্ডুলিপিতে এই পদ্ধতিতেই তারা হাদিসের কিতাব লিখেছেন কিন্তু আজকালকার কৃপণরা স আর দ লিখে রেখে দেয় অথবা আজকালকার কৃপন বক্তারা বলেই না নবীজি বলেছেন হুজুরে পাক বলেছেন আল্লাহর নবী বলেছেন সাল্লা সাল্লাম বলার তো অফিক হয় না এছাড়াও বেশ কিছু সময় রয়েছে যেগুলিতে সালাম পেশ করা সম্মত যেমন জুমার দিনে বেশি বেশি সলাৎ আর করবেন এছাড়াও বিভিন্ন এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবাকে জানার জন্য ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উম ইসলাম ইসলামের উপরে মুর বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদ তেল হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया रात साढ़े ना पुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 Thank you very much. To get convincing and valid answers, dial Dr. Zakir Prati shonibar raat 6:30 Bangladesh Peace TV Bangla The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh Al-Malikul Qudus Assalamu al-Makminu al-Maymin l i I'm so blessed to be with them m -S -S l i m I'm so blessed to be with them.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 সকাল 6টায় পুনঃসম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিটিবি বাংলায় সম্মানিত ভাত্রি মণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ পাকের সাদ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 57 তে ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহ নিশ্চয় আল্লাহকে এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় লা আনাহুমুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়াতে এবং আখেরাতে ইহকালে পরকালে আল্লাহ পাকের তাদের উপর অভিসম্পদ রয়েছে লানত রয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর মার রয়েছে তাদের উপর যে কোনো রকমের কষ্ট ব্যঙ্গচিত্র বানানো ইসলামের শত্রুদের রসল উল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননাকর ফিল্ম বানানো রসল্লাহ সাল্লি সাল্লামের সম্পর্কে বাড়াবাড়ি করা অতিরঞ্জন করা ঘার্তি করা মানহানি করা যে কোন কিছুই সামিল অবাস্তব কথা বলা যা সত্য নয় মিথ্যা উপবাদ দেওয়া রাসুল উল্লাহ আসলামের তালিকা মোতাবেক না চলা বিদাতি কাজকর্ম করা সবগুলি রাসুল উল্লা কষ্ট দেওয়া আল্লাহ করে মহিনা আর তাদের জন্য লাঞ্ছনকার আজাব প্রস্তুত করে রেখেছেন বল্লিন আলমিন আলমো অবু আর যারা মমিন পুরুষ মমিন নারীকে এমন কিছু কথা কাজ দিয়ে কষ্ট দেয় যা তারা আসলে করেনি মিথ্যাপবাদ দিয়ে কষ্ট দেয় ফাঁকা দেহতামালু বহতান ইসমা মবিনা তারা বহন করবে মিথ্যা অপবাদের বোঝা এবং স্পষ্ট গুণার বোঝা কারও পরও মিথ্যা অপবাদ দেবেন কারো সম্পর্কে বাড়িয়ে কথা বলবেন না তিলকে কখনো তাল করবেন না আল্লাহাক তারপরে মহিলারা বাইরে গেলে তাদের পর্দা কেমন হইতে হবে সে সম্পর্কে বলছেন হে নাবি কুল্লে আজও আজিকা তুমি তোমার স্ত্রীদের বলে দাও অবানাতে তোমার মেয়েদের বলে দাও আর নিসাইল মমিন আর মমিনদের স্ত্রীদেরকেও বলে দাও ইউদ্ীন আলহিন না মিন জালাবিবেহিননা তাদের বড় চাদরের কিছু অংশ যেন তাদের নিজেদের ওপর ঝুলিয়ে নেই তাদের মাথার ওপর দিয়ে মুখমণ্ডলের ওপর আর বক্ষের উপর যেন ঝুলিয়ে নেই যাতে তাদের বক্ষ ঢাকা থাকবে তাদের মুখমণ্ডল ঢাকা থাকবে তাদের মাথার চুল ঢাকা থাকবে যা কি আদনা আই ওরফনা তাহলে এটা তাদের চেনার অত্যন্ত নিকটবর্তী হবে মানে চেনা তাদের সহজে সম্ভব হবে যে এরা ভদ্র মহিলা এর আল্লাভ পরেশগার ভালো চরিত্র মহিলা এদের সম্পর্কে অসত লোকেরা কোনো অসত নিয়ত আল্লাহাক সবকিছুর মার্জনাকারী আর যারা মুনাফিক কপ এরা যদি বিরত না হয় আর যাদের অন্তরে ব্যাধি আছে সংশয়ের ব্যাধি অথবা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি তারা যদি অন্যায় কাজ থেকে পাপ থেকে বিরত না হয় আর মদিনায় যেসব গুজব রটনাকারী লোকেরা আছে মোনাফিকরা গুজব লটাইত চরিত্রহীন মুনাফি কিছু এরা একটু কথা শুনলে গুজব রটি বাড়াইত আল্লাহ বলছেন এরা যদি নিজের এইসব অন্যায় থেকে বিরত না হয় লালনা কাবা বিহীম হে নবি তোমাকে তাদের ক্ষেত্রে আমি উত্তেজিত করে দেব। নির্দেশ দেবো করো এরকম সোমালা ও যা রোনা কা তোমার প্রতিবেশী হয়ে অল্প সময় ছাড়া আর থাকার সুযোগ পাবে না মোদিনায় তোমাকে বলবো তাড়িয়ে দাও সোম্মনাফেককে মোদিনা থেকে সুতরাং এখনই তারা সাবধান হয়ে যাক মালু অনীন এরা অভিশপ্ত এই পাপিষ্টরা হচ্ছে অভিশপ্ত আইনামা সু ও খেজু যেখানেই তারা থাকুক না কেন তাদেরকে পাকড়াও করা হবে ও কুত্তিলু তাক্তিলা এবং তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করা হবে আল্লাহ পাকের এই কঠোর শাস্তি যারা পাপিষ্ঠ যারা অবাধ্য যারা কপট যারা কাফের অস্বীকারী তাদের আল্লাহ সন্নাতাল্লাহ এ হচ্ছে আল্লাপাকের নীতিমালা ফিল্লা জিনা খালা মিন কাবুল ওই সব লোকদের মাঝে যারা এর পূর্বে চলে গেছে আগের উন্মতি আল্লাহ পাক এরকম দমনের বিধান পাপিষ্ঠদের ও অপরাধীদেরকে নির্মূল করতে হবে এই বিধান ছিল ওয়ালান্তাজিদ আলহ সন্নাতিল্লাহে তাব্দ আর আল্লাহ পাকের নীতিমালায় কোনো রকমের রদবদল পাবে না এস নাস। নিশ্চয় আল্লাহর কাফেদের ওপর ল করেছেন আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন ফিহা আবাদা সেখানে তারা চিরকাল থাকবে যারা কাফের যারা নিজের ইসলামকে নষ্ট করেছে ইমান ভঙ্গকারী যে কোনো বিষয় দিয়ে লাই যে দিও না সেরা না কোনো অভিভাবক পৃষ্ঠপোষক পাবে সাহায্যকারী আর না কোনো মদদগার পাবে সাহায্যকারী পাবে ইয়াল্লা যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে মুখের ভরে উপুড় করে ফেলে দেওয়া হবে আগুনে মুখের ভরে উপুড় করে জ্বালানো হবে ইয়া তখন তারা বলবে ইয়া লাইতানা হাই আক্ষেপ আতায় আল্লাহ আতান্লাহ যদি আল্লাহর কথা মানতাম এবং রাসুলের কথা মানতাম তাহলে এই দুর্দশা হইতো না ওয়াকালু আরও বলবে রব্বানা ইন্না আতানা সাদা তানা ও কোবরান আল্লাহ আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম আর আমাদের মুরব্বীদেরকে বড়োদেরকে মেনেছিলাম দুই রকমের নেতা দুনিয়ার নেতৃত্ব এদেরকে সাদা বলে বোঝানো হয়েছে আর কোবরানা মানে ধর্মীয় নেতৃত্ব যারা দিয়েছে আলেমা হুজুরদেরকে মেনেছিলাম পীরদেরকে মেনেছিলাম যারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি আর এই দুনিয়ার নেতাদেরকে মন্ডল মাতাব্বরদেরকে সমাজের অধিপতিদেরকে মেনেছিলাম রাজনৈতিক নেতাদেরকে মেনেছিলাম আর ভাঙচুর করেছিলাম জুল মত্যাচার করেছিলাম তোমার তরিকায় চলিনি ফাদা সুতরাং এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে রব্বানা আহমদিনাল আজাব হে আল্লাহ সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি দাও আমাদেরকে যে শাস্তি দিচ্ছ এর দ্বিগুণ শাস্তি দাও এই জালেম নেতাদেরকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোকরা মিথ্যা দিয়ে ফার্লাহ তখন আল্লাহাক মুসা আলাইসাল্লামকে মুক্ত করেছিলেন দোষ ঘোষণা করেছিলেন মিম্মা কালু তাদের কথা থেকে ও কান্দাল মুসা আলিস আল্লাহ নিকট বড় সম্মানিত ছিলেন পর্দায় গিয়ে গোসল করতেন তখন এই বদ্মমিস বদচরিত্রের ইহুদিরা বনিস করছে নিশ্চয়ই তার কোন রোগ আছে শ্বেত রোগ আছে আর না হইলে তার হাইড্রোসিল আছে এক্সেরা আল্লাপাক মুক্ত করার জন্য করলেন কি একদিন মুসা আলি সাল্লাম নির্জনে গোসল করছেন পাথরের উপর সহিখারের হাদিস কাপড় রেখে উঠে কাপড় নিতে আসছেন পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে পালাইতে পালাতে গেবন ইসরায়েলদের মাঝখানে গিয়ে থামল মৌসা আল্লাহাম দৌড় দিয়ে গিয়ে কাপড় সৌব হাজারো সৌব হাজারো কাপড় দাও কাপড় দাও এই কাপড় নিয়ে পালাচ্ছ কাপড়টা নিলেন কিন্তু মৌসা আলাইসালামকে পুরো দেখেই ফেললো দেখলো কোনো দোষ নেই আল্লাহ পাক এভাবে ফাবার রাহুল্লাহ দোষ করলেন এই হাদিস এ আতের তাফসির করে ইয়া ইহালকুল্লাহ কৌলান হে মমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো ব্যাপক কথা কউলান সৈদীদ এমন কথা বলো যেই কথাতে বিবাদ না হয় ঝগড়া না হয় তর্কে জড়াইতে যেও না অহংকারমূলক কথা বলিও না বাড়াবাড়ি কথা বলিও না বেশি রহস্য মজাক করিও না একসময় রহস্য মজাক করতে গিয়েই ঝগড়া বিবাদ বেঁধে যায় ঠাট্টা বিদ্রূপ করিও না ইত্যাদি স্বামী স্ত্রীতে কলু কৌলানসাদীদের এই আয়াত কেন পাঠ করতে হয় বিবাহের মজলিসে কেন সন্ন্যত রহস্য রয়েছে এই স্ত্রীকে নিয়ে আসছো নিয়ে আসার পরে ভালো কথা বলবে সঠিক কথা বললে প্রথম দিন নিয়ে এসেই শুরু করে দিলে বাসর রাতে তোমার কোথাও কারো সাথে প্রেম ছিল নাকি তোমার কারোর সাথে ভাবসাব ছিল নাকি তোমার মামাতো ভাই খালাতো ভাই কারোর সাথে কোনো খাতির আছে নাকি প্রথম দিনই তো চমকে যাবে আরে কি ব্যাপারে রে এ তো প্রথম দিনই আমাকে পেরেশান করা শুরু করেছে সন্দেহ করা শুরু করেছে হার গেলে আর আসবে না বলছি এর কাছে যাবই না আল্লাহ বলছেন সঠিক কথা বললো দুনিয়ার যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলিয়েন না কয়দিন ধোকা দিয়ে রাখবেন আপনি জীবন সুন্দর ব্যবসা বাণিজ্য দুনিয়া সুন্দর করে দেবেন আখেরাত সুন্দর করে দেবেন আল্লাহ তোমাদের গোনাহতি রসুল আজিমা আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে মেনে চলবে সেই ব্যক্তি বড়োই মহাসাফল্য অর্জন করবে আলা এরদান আল্লাহাক বলছেন যে আমানত পেশ করেছিলাম আমি আমানত মানে দিন আল্লাহ পাকের যে দিনের বিধান আদাম আলাইসালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক এই দিনের আমানত শরীয়তের দায়িত্ব যেটা পালন করতে হবে পেশ করেছিলেন আকাশের ওপর জমিনের ওপর ওয়ালজিবাল আর পাহাড় পর্বতের ওপর তাদেরকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে তোমরা মানবে আমার বিধান যদি মেনে চলো তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে আর অমান্য করো তাহলে তোমাদের জন্য শাস্তি রয়েছে এই আদেশ নিষেধের দায়ী দায়িত্বকে আমানত বলা হয়েছে অস্বীকার করেছিল উঠাতি এই বোঝা আমরা উঠাবো না ও আশফাক নামিন ভয়ে ভীত হয়েছিল ও হামাল আহাল ইনসান কিন্তু মানুষ উঠিয়ে নিছিল। আদাম আলিয়া সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন তোমাকে এ বাদতের জন্য সৃষ্টি করলাম উঠিয়ে নিয়েছে মানব সৃষ্টি করার পর আদাম আলাইসাল্লামকে সৃষ্টি করা আত্মাগুলিকে নিয়ে আল্লাহ ফাকরম সবাইকে জিজ্ঞেস করেছেন আলাস তবে আমি কি তোমাদের প্রতিপালক রব সৃষ্টিকর্তা নই তারা সবাই বলেছিল বালা হ্যাঁ অবশ্যই কিন্তু ভুলে গেছে ভুলে গেছেন সেই যুগের কথা তো স্মরণ করাবার জন্য তো নবী রসুল আল্লাহ কিতাব পাঠিয়েছেন তো স্মরণ তো করিয়ে দেওয়া রিমাইন্ড তো করিয়ে দেওয়া হয়েছে তারপরে উপেক্ষা কেন অবজ্ঞা কেন অবহেলা কেন আল্লাহা বলছেন যে মানুষ উঠিয়েছে সুতরাং মানুষ জুলুম করে বড়ই আর মানুষ বড়োই অজ্ঞ দায়িত্ব উঠিয়েছে ঠিকভাবে পালন করো জেনে শুনে যদি পালন না করেন তাহলে জালেম। আর জানারই চেষ্টা করলেন আর শিখলেন আল্লাহর দিন তাহলে জাহেল আল্লাহ মানুষের এই জন্য দুটো খারাপ স্বভাবের কথা উল্লেখ করেছেন হয় মানুষ জেনে করে না সুতরাং জালেম। আর না হয় জানারই চেষ্টা করে না আল্লাহ পাক মানুষকে দায়িত্ব দিলেন কেন যাতে করে ভালো মানুষকে পুরস্কৃত করা সম্ভব হয় আর অসৎ লোকদেরকে শাস্তি দিয়ে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা হয় লিও আজেব আল মোনাফিক অল মোনাফিকাৎ যাতে করে আল্লাপাক মোনাফেক পুরুষ মোনাফেক নারীকে আল্লাহ আজাব শাস্তি দেন অলমুশরিক অলমুশ্রিকা মুশরেক পুরুষ মুশরিক নাদীরকে আল্লাহ পাক শাস্তি দেন যারা মুশরিক হবে মোনাফিক হবে কপট হবে তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন ওয়াতুব আল্লাহ আলমিন অল মোমেনাত মমিন পুরুষ আর মমিন নারীদের আল্লাহ তবা কবুল করবেন এবং তাদেরকে উত্তম পুরস্কার দেবেন ওকান আল্লাহ গফুর রাহিম আল্লাহ পাক বড়োই মার্জনা আর বড়ই দয়াবান তো আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন দুটো ক্ষমতা ভালো মন্দের ক্ষমতা দিয়ে দুটো ক্ষমতা স্বাধীনভাবে আপনি প্রয়োগ করতে পারেন ভালোটাও ব্যবহার করতে পারেন মন্দটাও ব্যবহার করতে পারেন এর মাঝেই পরীক্ষা রয়েছে দুনিয়ায় এই পরীক্ষার ফল না পাওয়া যায় না একজন পাপি খুব সুখী হয়ে দুনিয়া থেকে চলে গেল। একজন আল্লাভিরূখ সৎ মানুষ চরিত্রবান কিন্তু দুনিয়ায় কোনো সুখ পেলো না আর্থিক সুখ না মানসিক সুখ কোনো সুখ পেল না ছেলেমেয়েরও সুখ পেল না তাহলে এই বদলা আল্লাহাক স্পষ্ট কখন দেবেন মানুষ মরে গেল সকলে মাটিতে চলো অসৎ মানুষও মাটিতে গেল আর সৎ মানুষও মাটিতে গেল, বুঝতে তো লোকেরা পারলো না যে ভালো ভালোর বদলা পেলো না মন্দ মন্দের শাস্তি পেল না জালেমো চলে গেল ভালোও চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না তাহলে এমন একটা জগৎ সৃষ্টি করতে হবে যেখানে স্পষ্ট হয়ে ওঠে দেখো এই লোকেরা তোমাদের সমাজে ভালো ছিল সেই জন্য তাদেরকে পুরস্কৃত করেছি জান্নাত দিয়ে চিরকালে সুখময় স্থান আর এই লোকেরা তোমাদের পাপিষ্ট ছিল অবাধ্য ছিল আল্লাহর দিনের অবাধ্য এবং মানুষের সাথে তারা খারাপ ব্যবহার করেছে মানুষের হক আদে করেনি তাই তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি আল্লাহাক যাতে করে এই ন্যায়ই নীতির দাড়ি পাল্লা কায়েম করেন সেই জন্য আল্লাপা জাহ্নাত জাহান্নাম তৈরি করেছেন আর হাসর হবে বিচার দিবস হবে জবাবদেহী করতে হবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আর আখেরাতের যেন আমাদের মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সক্রিয় করেন এই ময়দানে আল্লাহ ফাকর্বুল আলম যেন আমাদেরকে যত রকমের প্রচেষ্টা আমাদের পক্ষে সম্ভব তা ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন মন্দ রাস্তা থেকে আল্লাহ এক মুজা عرفت الله ربي حلو حلو حلو بحياتي و عرفت الله ربي আমি মোহাম্মদ বদ্রুদ্দে জানাদভি আপনারা चौतरीशी भलोदा तुम भलो दिए मंद के